আবু হুরারাহ রাহালন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটি কথা বলে দেব না যা কোনো নবী তার সম্প্রদায়কে বলেননি তা হলো নিশ্চয়ই সে হবে এক চোখওয়ালা সে সঙ্গে করে হুবহু জান্নাত এবং জাহান্নাম নিয়ে আসবে অতএব যাকে সে বলবে যে এটি জান্নাত প্রকৃতপক্ষে সেটি হবে জাহান্নাম আর আমি তার সম্পর্কে তোমাদের নিকট তেমনি সাবধান করছি জেমনি নুহালেসাল্লাম তার সম্প্রদায়কে সে সম্পর্কে সাবধান করেছেন